আমি গায়েব জানি না আমি তোমাদেরকে বলিনা যে আমি একজন ফেরেস্তা সমাজের নিম্ন শ্রেণীর কোন মানুষ যদি ওই নিম্ন শ্রেণী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে কথাটা বুঝতে পারছেন কারণ ওই যে এখনো পৃথিবীতে অনেক সম্প্রদায় আছে অনেক জাতি আছে যাদের সব আবাদত সব লোকে করতে পারে না এবাদতেরও কিন্তু ক্লাসিফিকেশন আছে ব্রাহ্মণ যে আবাদত করতে পারবে ওই শূদ্র সেই আবাদত করতে পারবে না এইসলামের যুগের মুর্শিকারাও এরকম ছিল যে তারা মনে করতো যে এগুলা সমাজের নিম্ন লোক এগুলা আবার নবীর আসলে সামনে যাই বসে থাকে কত বড় দুঃসাহস এগুলা থাকবো দূরে আমরা সেই সামনে বসবো মানুষের ঠেলি জুমার দিন শেষে আসেও সামনে চলে আসে আলহামদুলিল্লাহ আমাদের এখানে নাই আলহামদুলিল্লাহ কিন্তু অনেক জায়গায় দেখবেন অনেক মসজিদে যে যারা যেই এলাকার প্রভাবশালী মানুষকে ঠেলি আসবো একবার জুমার খোদবা দেওয়ার পাঁচ মিনিট দুই মিনিট আগে অথবা খোদবা চলাকালীন আসবো সবাই শেষে কিন্তু আসে মানুষের ঠেলে চলে আসবে কারণ আমরা এই মসজিদের মালিক এই মসজিদের কমিটি আমরা নেতা আবার কেমন হয় যারা বাইরের থেকে আসছে যারা বারাটিয়া এরা পিছনে বসবো এরা ঢাকা শহরে আসছে এদের বাড়ি নেই গাড়ি নেই কিছু নেই এরা আবার সামনে বসে এটা কেমন কথা এই ধারণা নুয়াল সালামের যুগেও ছিল নুয়ালিসের যুগের লোকেরা যে এই গরিব মানুষ সমাজের নিম্ন শ্রেণীর আপনি বলেন যে গরিব মানুষ আমল করলে আল্লাহ তাদেরকে কোনো না। আমি আল্লাহর যে দিন নিয়ে আসছি এখানে ধনী গরিব সব সমান এখানে একই স্বপ্নে খাড়ে হোগে মাহমুদ ও আয়াস মাহমুদ হলো যে সুলতান মাহমুদ গজনবি নাম শুনছেন না এক বিরাট এই উপমহাদেশে বিরাট সম্রাট গজনে সম্রাট সে সম্রাট আর তার গোলাম আয়াস নামাজ না এখানে গোলামের সাথে বাদশাহ কাঁধে কাঁধ লাগায় পায়ে পা লাগায় একসাথে দাঁড়ায় নোয়ালাম বলতে আমি তোমাদেরকে এই কথাও বলি না যে এই গরিব মানুষ যদি ইমানানে আমলে সহলে করে আল্লাহ তাদেরকে কোন উজরত আল্লাপাকালো জানেন ওই মানুষগুলার ভিতরে কি আছে কার ভিতরে কি ইমান আমি নু জানি না এটা জানেন কে আল্লাহ ইন্নি ইজাল্লা যদি আমি এই মানুষ বিতাড়িত করে দিই আমার এখান থেকে তাহলে আমি জলিনের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি জালেম হয়ে যাব। কইয়া নারা অনেক আল্লাহ সময় সাথে অনেক ঝগড়া জাটি বিপদ আপদ সব হয়ে গেছে হওয়ার পরে শেষ পর্যন্ত কাউমেলোকার ঝগড়া তো অনেক করছি আর ঝগড়ার কাম নাই এবার কি কাজ ফা বিমা তাই দেখেন এতদিন পর্যন্ত যে আজাব ও গজবের বয় দেখাইছ সেই আজাব আমি দেখাই দাও আর দেরি করতে পারবো না আর তুমি করিও না আমরা যে আজাবের বয় দেখাচ্ছ তুমি যদি দেখা দাও কামা ইনসা ও মিজিনের মালিক তো আমি না আমি হলে তো এখনে নিয়ে আসতাম আমি তো এটার মালিক না মালিক কে নাম ইনসা যদি আল্লাহ আল্লাহব দিবেন কারণ এটার মালিক আল্লাহ তবে আমার জাতি যখন সেই আজব চলে আসবে তোমরা সেই আজব থেকে তো রেহাই পাবানা ইন আর আমার রব না রব্যকুম তোমাদের তোমাদেরকে সেই রবের দিকে ফিরে যেতে হবে আমি আল্লাহ বলেন তারা কি বলে ওই মানুষ করে নিজে বানায়াম এগুলা বানায় কুল ইনি আল্লাহাক বলেন আপনি বলেন যদি আমি এগুলা তৈরি করি তবে এই অপরাধের দায় দায়িত্ব আমার আমাকে করতে হবে না তবে আমি যদি বানাই তৈরি করিনি এটার দায় দায়িত্ব আমার এরপরে এই সব পয়সা পরে আল্লাপাক অনেক পরে সর্বশেষের দিকে এসে আল্লাহাকালামের প্রতি যারা ইমান এনেছে এর পরে আর কেউ নতুন করে ইমান আনবে না আল্লাপাক বলে দিছে নো এ পর্যন্ত যারা ইমান এনেছে আর কোন মানুষ ইমান আনার সম্ভাবনা নাই এরপরে তারা যা কিছু করে আপনি নবী আর নিরাশ হইবেন না আর নিরাশে তখন নুয়াল ইসলাম একটা দোয়া করছিলেন সেই দোয়াটা এখানে নাই অন্য সুরা আল্লাহাক বলছেন নুয়াল ইসলাম তখন বলছেন রবা তাজার আলাল আর যেহেতু এরা কাফের এটা হয়ে গেছে আপনি বলে আর না। তাহলে কাফেরদের বাড়িঘর আপনি আপনার জমিনে রাখবেন না আপনার জমিনে থাকবে আপনার জমিনে খাবে আপনার জমিনে সব ব্যবহার করবে আবার আপনার ইবাদত করবে না এই এই মানুষগুলাকে আপনি রাখবেন কোন জমিনে এই জন্য নুয়ালি সালাম দোয়া রাখলে এরা পর্যায়ক্রমে আল্লাহ তখন নুয়ালাম কে বললেন এবং আমার সরাসরি তত্ত্বাবধানে একটা জাহাজ তৈরি করো সোহান আমার ও আলোকে এবং আমার সরাসরি তত্ত্বাবধানে আল্লাহ জাহাজ তৈরি করতেছেন হাঁটি হাঁটি যায় কয়েকদিন মনে করতাম নাট বলতো দুইটা লুচ হয়েছে এখন দেখে সব লুস হয়ে গেছে এইগুলো বলে হাসে আর ঠাট্টা বিদ্রোপ করে কি খবর নো কবে আসবো এই ফ্লাভার কবে আসবো কোথায় রয়েছে নদী কোথায় রয়েছে সাগর এখানে পাহাড়ি এলাকা পাহাড়ের উপরে নৌকা বানায় এগুলো নিয়ে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করে তখন ইন মিন্না ও আমার জাতির লোকেরা তোমরা যেমন আমার সাথে ঠাট্টা বিদ্রোপ করো আমিও তোমাদের সাথে ঠাট্টা বিদ্রোপ করি আমিও ঠাট্টা বিদ্রোপ করতেছি তোমাদের ঠাট্টা বিদ্রোপের মতো মানে এ সময় আসতেছে তোমরা এই পাহাড়ের উপরও নৌকা চলতে দেখবা। মানে আমি নো এতদিন যা বলছি এতদিন তো করতেছে করতে কেমনে আবার নৌকা চলে এই পাহাড়ের উপরে চলবে আজাব কেমনে আসে আজব কাকে বলে কত প্রকার কি সব কিছুদিনের মধ্যে জানতে পারবো ওই হিয়ায মু তাদের জন্য স্থায়ী আজাব আল্লাহর পক্ষ থেকে হালাল হয়ে গেছে মানে যেকোনো সময় এবার আজাব নেমে আসবে এই জন্য নুয়াল ইসলামের প্লাবনটা প্রথমে একটা বিশেষ ছোলা থেকে আরম্ভ হয়েছে ওই ছোলাটা দিয়ে নিচের থেকে পানি উঠা শুরু হয়ে গেছে আল্লাহ নিচের পানির সাথে এটা সংযোগ করে দিচ্ছেন পানি উপরে উঠতেছে এরপরে আল্লাপাক উপরের থেকে মেঘ বৃষ্টি তারপরে চতুর্দিক থেকে বিভিন্ন রকমের আল্লাপাক মাটির নিচ থেকে পানিকে আল্লাপেন আল্লাপাক বলেন আমি বললাম ন প্রত্যেক জাতি থেকে এক জোড়া এক জোড়া করে তোমার জাহাজে তুলে নাও যত মাকলু কাত আছে সেখান থেকে এক জোড়া এক জোড়া তোমার নৌকার মধ্যে তোমার জাহাজের মধ্যে তুলো যারা ইমানদার এনে যারা ইমান এনেছে তারা এবং যাদের কত ব্যাপারে আল্লাহ ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছেন মানে ওই যে যাও যাইনে মানে প্রত্যেক কিছুর জোড়া জোড়া এক একজোড়া রক্ষা আর ইমান দারা রক্ষা পাবে কথা এখানে ইল্লা মানসা বা বলছেন যে সব তো ধ্বংস হবে আপনার পরিবারের যে মানুষগুলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে সেইগুলোও ধ্বংস হবে পরিবারের কে এক নম্বরে স্ত্রী দুই নম্বরে ছেলে তাহলে নবীর স্ত্রী হয়েও রক্ষা পায় নাই নবীর ছেলে রক্ষা নবীর স্ত্রী নবীর ছেলে তারা যদি ইমান না হয় তাও হিত না থাকে তাহলে নবীর পরিচয় কে আমাদের তাদের না যাতারও সম্ভাবনা নাই এজন্য নবীর নবীন সাসা, সাঠা আত্মীয় সোচল যেগুলো ইমান আনে নাই এরা যদি আমাদের কি খবর আগে যান আমাদেরকে নিবেনা নিতে পারবেন এই ক্ষমতা আল্লাহ এরা রক্ষা পাবে আর ওলিল আল্লাহ বলেন অল্প কয়েকজন ছাড়া আর কেউ নুয়ালিস্লামের দাওয়াতে ইমান আনে নাই নোয়াল্লামের দাওয়াতে ইমানদারের সংখ্যা কলিল সংখ্যা আল্লাহ বলেন নাই কয়জন কিন্তু একেবারে কলিল মানে অল্প কয়েকজন অল্প কয়েকজন ইমেন সাড়ে নশো বছরে সাড়ে নশো জন মানে দাবি সাড়ে নশো বছর যদি এক বছরে একজন করে ইমানদার হইত তাহলে তো সাড়ে বছরে সাড়ে নশ হওয়ার কথা সাড়ে নশ হয় নাই একেবারে আল্লাহ বলছেন কলিল অল্প কয়েকজন মানুষ তাহলে হকের উপরে অনেক সময় অনেক ভাই হকের উপরে থাকতে থাকতে নিরাশ হয়ে যায় চিন্তা করে যে কিরে সমাজের সবগুলা মানুষ একরকম দিন বুঝছে আমি আর এক সমাজের এত মানুষ আমারটাই ভুল আমি মনে হয় বুঝি নাই সমাজের এত মানুষ কি ভুল বুঝে নাকি এই জন্য এই আয়াতগুলো যখন তালাবাত করবেন তখন মনে শান্তি আসবে হতাশা দূর হয়ে যাবে যে নুয়ালিস্লামের দাওয়াতে অল্প কয়েকজন মানুষ শুধুই মেনাচ্ছেন তাহলে নুয়ালিস সাড়ে নয় বছর দাওয়াত দিয়েও কিন্তু ক্লান্ত হন নাই নির আমি ভুলের মধ্যে আছি এই কথা বলছেন নুয়ালিস্লাম বলেন নাই তাও উপরে থেকে সন্ন্যার উপরে থেকে তিনি এই সাড়ে বছর পর্যন্ত দাওয়াত দিয়ে গেছেন আবার মানুষও একই গুলা একই এলাকা একই মানুষ তাদেরকে দাব দিয়েছেন